আলহামদুলিল্লাহ ওসল ওসালামা মিশরীয়দের মধ্যে লাস্ট গ্রুপ যারা ইমান এনেছিল আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন কিন্তু তার সম্প্রদায়ের ইল্লা ইয়াতুন মিন কৌমেহি তার সম্প্রদায়ের অল্পবয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মুসারপতি ইমান আনেনি ফেরাউন এবং তার পারিশদবর্গের ভয়ে যে এরানা উপরে কোন নির্যাতন শুরু করে একটি তাফসিরে বলা হয়েছে বনিসের মধ্যে যারা অল্পবয়স্ক কিশোর বয়সের ছিল বনিসের মধ্যে শুধুমাত্র তারাই মুসা আলাহিস্লামকে অনুসরণ করেছিল ইমান নিয়েছিল কিন্তু বয়স্ক ব্যক্তিরা তাকে প্রত্যাখ্যান করেছে অন্য আরেকটি তাফসিরা বলা হয়েছে বনি ইসরা সমগ্র জাতি অনুসরণ ছিল মুসলিম জাতি তারা মোসা এনেছে এবং অল্প কিছু মানুষ যারা বয়সে তরুণ ছিল তারা ইমান এনেছিলেন উপরে। তরুণদের হকের প্রতি হকের আহ্বানে সাড়া দেওয়া এখান থেকে দুটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই এক নম্বর বিষয় তরুণরা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 দিয়েছিলেন আদের অধিকাংশই ছিলেন তরুণ বলেছেন আমি তরুণদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে যারা সমাজের বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত যারা ব্যস্ততায় জড়িয়ে গেছেন পরিবার আছে স্ত্রী সন্তান রয়েছে তাদের বিভিন্ন রকমের মায়া কাজ করে পিছুটান কাজ করে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 কিন্তু এরপরও মিশরীয় সেই তরুণদের মনে ভয় ছিল ফেরাউন তাদেরকে হত্যা করতে পারে ফেরাউনের সরকার অবিশ্বাস্য রকমের ত্রাসের এক রাজত্ব করে রেখেছিল। ফেরাউনের নাম শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়তো আল্লাহ কুরআনে বলেছেন ফেরাউন ছিল এক প্রতাপশালী শৈর শাসক এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন সে ক্ষমতাবান ছিল এবং ক্ষমতাকে সে জুলুমের জন্য ব্যবহার করছিল এই কারণে মুসা ইসলামের উপর ইমান এনেছিলেন যে তরুণেরা পেতেন। মিশরদের বিরুদ্ধে ফেরাউন বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে এবারে বনী সীদের উপরে ফেরাউন অত্যাচার নির্যাতনের চূড়ান্ত মাত্রায় উন্নীত হল ফেরাউনের সভাসদরা তাকে এই কাজে প্রেরণা দিচ্ছিল উস্কে দিচ্ছিল ফেরাউন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 ফেরাউনকে দোষারোপ করা নয় বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছিল যে মুসাভা পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা সেই মুসা আলাকে দোষারোপ করছে যে যত সমস্যা আমরা দিত হচ্ছি যারা আল্লাহর বাস্তে আল্লাহর দিনের জন্য হকের জন্য কোন ধরনের ত্যাগ স্বীকার করতে চান না কষ্ট স্বীকার করতে চান না কিন্তু এর যে ফলাফল সুফল সেটা তারা পেতে আগ্রহী তাদের মধ্যে আমরা এই ধরনের মন দেখতে পাই ত্যাগ স্বীকার করবো না কিন্তু ত্যাগের বিনিময়ে যেই ভালো জিনিসটা পাওয়া যায় সেটা আমি পেতে ইচ্ছা করি এই ধরনের মানসিকতার যে জাতি তারা জাতিগতভাবে সব সময় অপমানিত হয়ে থাকেন দিনের পথে তারা কখনো এগিয়ে আসেন না তারা বিজয় চান সাফল্য চান পদমর্যাদা চান কিন্তু এর বিনিময়ে কোনো ধরনের কষ্ট তারা সহ্য করতে রাজি নন বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাই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 চেচনিয়ার সমস্যা শুধুমাত্রের সমস্যা তো শুধুমাত্র এভাবে যদি আমরা খণ্ডখন্ডভাবে চিন্তা করি তাহলে কখনই আমরা নিজেদের করণীয় কোন কিছু খুঁজে পাব না এই পরিচয়গুলো আল্লাহ আল্লা সুবহমাত তিনি আমাদেরকে একটি পরিচয় চিনেন আল্লা সুবহমতালার কাছে এই মুসলিম উম্মা এক পরিচয় ইসলাম গ্রহণকারী জাতি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 এই সমস্যাগুলোর জন্য কোন ভাবে আমরা দায়ী আমাদের নিষ্ক্রিয়তা দায়ী কিন্তু বনে তার নিজেদের কোন দায়িত্ব খুঁজে পাচ্ছিল না বরং তারা মুসা আলাহিসাল্লামকেই সমস্ত অপরাধের ফের সমস্ত নির্যাতন এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল বরং তারা মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করতে শুরু করল তারা তুমি আমাদের কাছে আমাদের কাছে আমরা কষ্ট পাচ্ছি মুসা আলাহিসাল্লাম তিনি এই যাওয়ার শুনে কি বলেছিলেন মুসা তিনি বললেন আশা করা যায় তোমাদের রব অতী শত্রুকে ধ্বংস করে দিবেন। এবং এই জমিনে তোমাদেরকে জমিফত দান করবেন তোমাদেরকে তাদের করে এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো মোসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ মহামতাল অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগা কষ্ট সহ্য করতে হবে কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া এর আগের আয় কি উপদেশ দিয়েছিলেন আল্লা সাহায্য ধারণ করো আল্লাহর সাহায্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তার বান্নাদের মধ্যে যা কি ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেন আর চূড়ান্ত পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিদেরই জন্য চূড়ান্ত পরিণাম ওয়া কিবাতুল মুতাকিন ব্যক্তিদের জন্য হচ্ছে চূড়ান্ত শুভ পরিণাম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 আরেকদিকে কারুনের মতো লোকের বিশেষ খাতকতা আল্লা সু কারণ কে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন ধন ভাণ্ডার দিয়েছিলেন কি যেই ধন সম্পদের চাবি বহন করা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 আখিরাতের সন্ধান করো এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না যেভাবে আল্লাহ সোমাতালা তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন সেভাবে তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো কল্যাণমূলক কাজে এই সম্পদকে ব্যয় করে তুমি ফাঁসাদ সৃষ্টি করো না নিশ্চয়ই আল্লাহ ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না কারণ সেই নিয়ামতকে অস্বীকার করল কুফুরি করল সে বলল এই ধন সম্পত্তি এটা আমি আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছে। হুদ্ কুয়ুশ মিন হু কুচ উম আ সে কি জানে প্রবল ছিল পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না অর্থাৎ আল্লাহ সুহ অতীতে যেভাবে বিভিন্ন জালিম সম্প্রদায়কে কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যখন তাদের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 নিশ্চয়ই সে বড় ভাগ্যবান দুনিয়াবী লোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোপ করতে শুরু করল এবং বলতে শুরু করল কারুণ যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেয়া হতো অপরদিকে আলোচনা বলছেন যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ইমানদার ব্যক্তিরা তারা বললেন তোমাদের কি ধিকার যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সোয়াবি যথেষ্ট এটা তারাই পায় যারা সবরকারী জুবান আল্লাহ ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ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 ধারণ করবে এইগুলো দিতে পারেন কিন্তু দিনের প্রতি ভালোবাসা দিনের জ্ঞান এটা শুধুমাত্র আল্লাহ মোহাম্মতোলা তাদেরকেই দিবেন যারা ইমানদার যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং আখিরাতে এই মুমিন ব্যক্তিরা তাদের পাওনা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এইজন্য আমাদের প্রয়োজন সবর করা দুনিয়ার জীবন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আখিরা আমাদেরকে পূর্ণ প্রতিদান এবং তার থেকেও বেশি দিয়ে দিবেন ইমানদার ব্যক্তিরা বলছেন তোমরা সম্পদের লোভ করছো এর থেকে আল্লাহর দোয়া সবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবর করতে পারবে সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারুন তার সম্প্রদায়ের দুনিয়াবি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটলো। আলু সুহামতুল্লাহ বলছেন অধপর আমি কারুন কে এবং তার প্রাসাদকে সুহান কারুন তার সম্পত্তি সহ কি তার প্রাসাদ সহকারী আলু সুমান বলছেন। মাটির গর্ভে বি সেই জাতির লোকেদের সামনে বনে ইসলদের সামনে দেখিয়ে দিলেন যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বরাই দেখিয়ে ফেরাউনের শক্তির বরাইয়ের কারণে ধন ভান্ডারের প্রাচুর্যতার কারণে তাদের সামনে বাস্তবতা এই ধন সম্পত্তি এটা কোন ব্যক্তির প্রতি আলোচনা একটি অনুগ্রহ যেটা আলোচনাতালা হকের পথে থাকা কোন ব্যক্তিকেও দিতে পারেন বাতিলের পথে থাকা কোন ব্যক্তিকেও দুনিয়াতে আলোচনা ধন দিতে পারেন ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না করেছিল তাকে তার এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না আল্লাহ বর্ণনা বলেছেন ফির গতকাল যারা তার মতো হওয়ার লোভ করেছিল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 অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই ধীর যাদেরকে আলোচনা মহাতালা ভালোবাসেন এবং তারা আলোচনা মহাতলাকে ভালোবাসে এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারণের উপরে আলোচনা মহাতাল আসার মাধ্যমে শেষের শুরু শুরু হয়ে গেল অর্থাৎ আলোচক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 আল্লাহামতআলা মুসা আল্লাহামকে বিভিন্ন আয়াত বা নিদর্শন দিয়েছিলেন মরজিজা দিয়েছিলেন যে দুইটি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেই দুইটি নিদর্শন ছিল আয়াত ছিল মূসা আল্লাহামের হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া মৌসা আলাহামকে সর্বমোট নয়টি নির্দর্শন দেওয়া হয়েছিল আল্লাহ সহ আলাহ কুরআনে বলেছেন আমি বাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছরের অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং আরও দুইটি নিদর্শনের কথা আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি সেই দুটি হচ্ছে অনাবৃষ্টি এবং খাদ্যের অভাব ফল ফসলাদির অভাব তাহলে মোট চারটি নিদর্শন হচ্ছে এবং পরবর্তী একটি আয়াত আলোচনা মহাতালা একত্রে পাঁচটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন এবং আলোচ মহাতালা যে আয়াত বা নিদর্শনগুলো পাঠাচ্ছিলেন প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল আরো বড় আকারের শক্তিশালী নির আলসবা পাঠাচ্ছিলেন কেন পাঠাচ্ছিলেন আল্লাহ বলেছেন যেন তারা উপদেশ গ্রহণ করে যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে সালামের লাঠি তাদের যথেষ্ট ছিল না সালামের হাত থেকে উজ্জ্বল আলো বের হল এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না আল্লাহতলা তাদেরকে অনাবৃষ্টি দিলেন কয়েক বছর কোন বৃষ্টি হল না কোন ফল ফসল উৎপন্ন হল না এরপরও তারা হকের দিকে ফিরে আসছিল না আল হাসান তিনি বলেন অনাবৃষ্টি এবং ফল ফসলাদের ক্ষতি এই দুইটি মূলত একই নিদর্শন তিনি সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া নিদর্শন হিসেবে ধরেছেন এরপর বাকি থাকছে আর পাঁচটি নিদর্শন যখন এই দুটি বিশেষ নিদর্শন প্রকাশ পেল অনাবৃষ্টি হচ্ছে কোন ফল ফসল উৎপন্ন হচ্ছে না এবং এই আজাব কাদের উপরে আসছিল রোহামদুল্লাহ বলেছেন ফেরাউনের অনুসারীদের উপরে ফলে ফেরাউন এবং তার অনুসারীরা তারা মোসা আলা কাছে আসতে বাধ্য হল তারা এসে বলল দয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন তারা মুসা আলাহামের কাছে দল পাঠাল যেন মুামকে যেন মোসা আলাহাম তাদেরকে সাহায্য করেন মোসা আলাহাম আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ সুহ তাদের উপরে এই আজাবকে উঠিয়ে নিলেন বৃষ্টি দিলেন ফল ফসল আদি উৎপন্ন হলো। কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল তখনই ফেরাউন এবং তার বাহিনী মোসা আলাহিস্লামের সাথে করা ওয়াদা ভঙ্গ করল এবং একবার বা দুইবার নয় ক্রমাগত নিদর্শন হিসেবে আল্লাহ নিদর্শন ছিল বন্যা আল্লাহ মোহাম্মদালা নীল নদীর পানি দিয়ে মিশরকে প্লাবিত করে দিলেন বন্যা সৃষ্টি করলেন বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকত কিছুতে এই পানি নেমে যাচ্ছিল না ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না একটি ঘটনা আল্লা সু কোরআনে বলেছেন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 এবং অবশ্যই তোমার সাথে বনি ইসরাকেও পাঠিয়ে দেব মুসা আলাহিস দরবারে ফিরে এসে কোন দুইটি বিষয় উল্লেখ করেছিলেন যে দুইটি বিষয়ের শর্ত এখন তারাই মোসা আলাহিসাল্লামকে দিচ্ছে মোসা্লাম যে দুইটি বিষয় চেয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে প্রথমত ফেরাউন এবং তার অনুসারীরা মিশরবাসীরা যেন তারা অলসমান তাদের উপরে ইমান আনে এবং দুই নম্বর যারা মুসলিম জাতি বনি ইসরা তাদেরকে যেন অত্যাচার নিপীড়ন না করে তাদেরকে যেন মুসা আলাহিস্লাম নিয়ে চলে যেতে পারেন চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক ফেরউন এবারে সেই দুইটি প্রস্তাবকে মেনে নিচ্ছে যখন এই বন্যা কিছুতেই নেমে যাচ্ছে না পানি তারা বলল আমরা ইমান আনব এবং ছেড়ে দেব। ফেরাউন এই কথা বলছিল। কথা বলছে কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি মোসা আলা কাছ থেকে সে কোনো সাহায্য না পায় তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না ফেরাউন নিজের স্বার্থের কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে মুসা আল্লাহামের কাছে প্রতিনিধি দল প্রেরণ করেছে ওয়াদা বাস্তবায়ন করবে বলে মিথ্যা আশ্বাস দিয়েছে মুসা সালাম দোয়া করলেন এর ফলে আল্লাহ সুহাম পানিকে নামিয়ে দিলেন আবারও তারা চাষাবাদ শুরু করল কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলো আবার তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করল এবং বনি সেলকে মুক্তি দেওয়া দূরে থাকুক তারা তাদের কুফরির উপরেই অটল থাকলো ইমান আনল না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 গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের বাড়ি ঘরে সেই পঙ্গপাল আসবাবপত্রের কাছে ছুটে আসলো আরোচ করল যেন তিনি আল্লাহ সুহামতালের কাছে দোয়া করেন তাদেরকে শাস্তি থেকে রক্ষা করার জন্য ওয়াদা করল তার ইমান বনে মুক্তি দিবে মূসা আল্লাহাম দোয়া করলেন আল্লাহাল বিপত্তি উদ্ধার করলেন আবারও তারা বিপদ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তাদের ওয়াদা কে ভঙ্গ করল বিশ্বাস করলো আল্লাহ আর তারা বলল। তুমি আমাদেরকে জাদু করার জন্য যেকোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তোমার প্রতি ইমান আনবো না সুহান আল্লাহ যখন তারা বিপদে পড়ছিল তারা এসে বলছে আমরা ইমান আনবো এবং বনি বনিস ছেড়ে দেব যখন বিপদ চলে যাচ্ছে তখন তারা বলছে এগুলো তো জাদু তুমি আমাদেরকে জাদু করার জন্য যে নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তো তার প্রতি ইমান আনব না বিপদ চলে যাওয়ার পরের কথা আল্লাহ এদের সম্পর্কে বলছেন আর এরা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না এরপর আল্লাহাল তাদেরকে সুযোগ দিচ্ছিলেন আল্লাহ তাল্লাহ তাদের উপরে আরেকটি নিদর্শন পাঠালেন সপ্তম নিদর্শন উকুন আমরা জানি উকুন মানুষের দেহ থেকে রক্ত শুষে নেয় কামড় দেয় আল্লাহ তাদের কাছে এই উকুনের এক বিশাল ঝাঁক প্রেরণ করলেন অসংখ্য উকুন তাদের উপরে পাঠিয়ে দিলেন তাদের কাপড় চোপড় পোশাক আশাক বিছানা বালিশ সমস্ত জায়গায় উকুনের অত্যাচার শুরু হলো। ফল এক করুণ অসহনীয় পরিস্থিতির উদ্ভব হল তারা অতিষ্ঠ হয়ে উঠল কে পারবে তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে সুহান আল্লাহ আল্লাহাল্লাহ চাইলে কোনো কিছুকে যে কোনো জীব জড়ো প্রাণী কীটপতঙ্গ যেকোনো কিছুকে আল্লাহ সুহাম তালা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন কারণ এই সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ সুহাম একান্ত অনুগত শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু চিন আল্লাহ তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে সাহসা করছিলেন অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসা আল্লাহিস্লামের কাছে গেল আবারও সেই আগের কথা মুসাল্লাহলাম আল্লাহ সুহামতাল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ শাস্তি উঠিয়ে নিলেন আবারও তারা ওয়াদা কে ভঙ্গ করল কিভাবে কাপড় পরতে গেল দেখলো যে সেখান থেকে একটা লাভ দিয়ে ব্যাংক বের হয়ে আসছে কেউ হয়তো খাওয়ার জন্য মুখ খুললো অমনি তার মুখের মধ্যে ব্যাংক ঢুকে গেল তা কিতাবগুলোতে আমরা দেখতে পাই সমস্ত স্থানে এই ব্যাংক ছড়িয়ে পড়েছিল কারো খাওয়ারের কারো খাবারের পাত্রে বিছানায় কোন একটা পাতিলের ঢাকনা আপনি খুললেন সেখান একটা ব্যাংক লাভ দিয়ে বের হয়ে আসলো চারদিকে এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ তাদের উপরে শাস্তি দিচ্ছিলেন তারা অতিষ্ঠ হয়ে মুসা আলাহ সাল্লামের কাছে এসে অনুরোধ করল মুসা যেন দোয়া করেন মুসাল্লাহাম দোয়া করলেন আল্লাহ সুমাতা তাদের উপর থেকে এই বিপদ থেকে উঠিয়ে নিলেন কিন্তু এবারেও তারা সেই একই কাজ করলো ওয়াদাকে ভঙ্গ করলো নবম নিদর্শন আলসু মোহামতাল যেটাকে বলা হয়ে থাকে রক্ত আরেকটি নিদর্শন পাঠানো হল এই নিদর্শনটি হচ্ছে রক্ত আল্লাহ আলাম এই নিদর্শনের স্বরূপ কেমন ছিল কিন্তু কিছু তারা বলেছেন ফের লোকেরা হয়তো নীলনোদ থেকে পানি উঠিয়ে নীলনদ থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসত কিন্তু সেই পানি বাড়িতে পৌঁছানোর আগেই জমাট বেঁধে যেত রং পরিবর্তিত হয়ে যেত এবং দেখা যেত একসময় সেটা রক্তে পরিণত হয়েছে কিভাবে আপনি রক্ত পান করতে পারেন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 টিকে থাকতে পারবেন না খাদ্য ছাড়া দিন টিকে থাকা সম্ভব নয় মোসা আলাহাম দোয়া করলেন আল্লাহ তিনি আবারও তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন কিন্তু তারা জানতো না এটাই হচ্ছে তাদের জন্য সর্বশেষ সুযোগ শেষ নিদর্শন সময় ঘনিয়ে ছিলেন ফেরাউনের সাথে সময় চলে এসেছে। ফেরাউনকে সকল মুজিজা দেখানো হয়েছে প্রমাণ উপস্থাপন করা হয়েছে এরপরও ফেরাউন তার কুফুরির উপরেই অটল ছিল বনি সেলের জন্য পরিস্থিতি দিনের পরে দিন কঠিনতর করে তুলছে ফেরাউন অত্যাচার নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো যদি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো তবে তার উপরই তোমরা ভরসা করো নির্ভর করো তুই তোমরা মুসলিম হও তিনি জানতেন হকের এই পথ কষ্ট শিকারের পথ ক্লান্তির পথ যে পথে ত্যাগ স্বীকার করতে হয় যে পথ পারি দিয়ে গন্তব্যে পৌঁছার জন্য মনসা এই জন্যই তাদেরকে বলতেন তোমরা যদি মুসলিম হয়ে থাকো যদি আল্লাহর উপর ইমানে থাকো তবে তোমরা আল্লাহর উপরে ভরসা করো বনে ইসরায়েল জাতি তারা জবাবে বলল তারা বলল আমরা আল্লাহর উপরে ভরসা করেছি হে আমাদের রব আমাদের উপর এই জালেম কও শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে বলল বলেছেন তারা বলল আমরা আল্লাহরই ভরসা করলাম হে আমাদের রব আমাদের উপর এই পরীক্ষা করোনা আয়াতে বলা হয়েছে আয়াতের অর্থ কি মুহাসরিনগণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন এর একটা অর্থ হচ্ছে গুফ্ফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয় যেন তারা মুসলিমদের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 তারা যেন ইসলাম থেকে বিমুক্ত না হয়ে যায় এবং কবল থেকে মুসা আল্লাহ পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন ওহ প্রাপ্ত হচ্ছিলেন আল্লাহ তাকে আদেশ করছেন তুমি বনি ইসরায়েলের বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো সুতরাং আমরা বুঝতে পারছি এটা একটা বিশেষ কাজের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে সে চিহ্ন দেওয়া পারে সেটা কোন বিশেষ সংকেত সংখ্যা কিংবা কোন কিছু হতে পারে বিভিন্ন ব্যাখ্যা এসেছে তবে সার কথা বসতি চিহ্নিত হয়ে গেল কুরআনে এসেছে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 বেশ কয়েকটি নির্দেশ আলোসু মহাতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যা দেওয়া হয়েছিলাম এবং যা দেওয়া হয়েছিলাম এবং তার জাতির উপরে নির্দেশ দিয়েছেন জন্য নির্মাণ করার। পশুতি নির্মাণ দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কেবলামুখী করে অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করো যেখানে সালাদ আদায় করা হয় সিজদা করা হয় মসজিদ শব্দটি এসেছে সুজুদ শব্দ থেকে এর অর্থ যে স্থানে বনী ইসাহের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আলোসমালের কাছে দোয়াও করছে এই পরিস্থিতিতে আলো মহাতালা যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে সাবাদ কায়ম করো এর কারণ যে দুর্যোগ এবং ঘন সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পাথেও আল্লাহ রসুলের জীবন থেকে আমরা দেখতে পাই যখনই তিনি কোন বিপদ বা কোনো সমস্যায় পড়তেন চিন্তিত হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বনিয় সেলকে আদেশ করেছেন তোমরা প্রস্তুত হয়ে যাও সালাতের জন্য দাঁড়িয়ে যাও নিজেদের বাসগৃহগুলোকে সুযুদের কেন্দ্র বানিয়ে নেওয়া সালাত কায়ম করো এরপরে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিচ্ছেন অব্যাসিল ইমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ খোস খবর প্রদান করুন ইসাইল জাতি করল এবারে সেই জাতির উপরে দায়িত্বশীল তার দোয়ার পালা দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে মোসা তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে ফের লোক লস্কর যেন তারা আল্লাহ ইমান আনে মোসা আলাহ্লাম তার এই দায়িত্ব যথাসম্ভব সর্বোত্তর প্রচেষ্টা তিনি করেছেন কিন্তু এর পরও ফেরাউনের এরপর এবং তার লোক এবং তাদের অহংকারের উপর ছিল ফলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মোসা্লাম ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন তার সামনে নয়টি মজিজাকে উপস্থাপন করেছেন তাকে উপদেশ দিয়েছেন বুঝিয়েছেন ভীতি প্রদর্শন করেছেন সংশোধনের চেষ্টা করেছেন কোন কিছুতেই কোনো হে আমাদের রব নিশ্চয় আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে তার আলমালাদেরকে এই দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য এবং ধন্দৌল প্রদান করেছেন হে আমাদের রব এগুলো দিয়ে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 আরো বললেন কাঠিনে তাদের হৃদয়ে যতক্ষণ না তারা কঠিন আদায় প্রত্যক্ষ করে যেন তারা তার আগে আনতে না পারে তিনি করছেন আর না পারে যেন তার উপরে আজাব চলে আসে সাধারণত আমরা হৃদায়তের জন্য দোয়া করি কিন্তু মুসাল্লা দোয়া করছেন তার বিপরীত তিনি চাচ্ছেন ফেরাউন যেন কাফের হিসেবে মৃত্যুবরণ করে আজাব আসার আগে যেন সে ইমান আনতে না পারে অন্য কথায় যখন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 এবং নরম স্বভাবের বলে অভিহিত করা হয়েছে অন্য দুইজন নবীকে ইসা আলাাম এবং ইব্রাহিম সব সময় আরো একটা সুযোগ দিতে চাইতেন এই জন্য আমরা দেখতে পাই রাসুল্লাহাম তিনি আউবকুকেছেন ঈসা এবং ইব্রাহিমের সাথে এবং উমর রোলকে তুলনা করেছেন মুসা এবং নু আলাসা আলাহাম দরবারে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এবং দুয়ার জবাবে বললেন তোমাদের দুইজনের দোয়া কবুল করা হলো। দুইজনের দোয়া উভয়ের দোয়া কবুল করা হলো মুহাসীগণ তারা ব্যাখ্যা বলেছেন যখন মুসা দোয়া করছিলেন হারুন আলাহ সাল্লাম তার ভাই তিনিও ছিলেন নবী তিনি সেই দোয়াতে সাইদিদ ছিলেন এবং বলছিলেন আমিন আমিন হে আল্লাহ কবুল করো হে আল্লাহ গ্রহণ করো যেমন আমরা দেখতে পাই সালাতে সুরাফতিহা যখন বাট করা হয় তারা বলে থাকেন আমিন বললেন আর মুসাকে প্রতাদেশ দিয়েছিলাম নাজিল করেছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে তুমি রওনা হয়ে যাও বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পিছু ধাওয়া করা হবে হিজরত করা মিশর থেকে পূর্ব দিকে। এই দেখতে পাচ্ছি আমাদের কাছে পরিষ্কার হল কেন আল্লাহ মহতওয়ালা এর আগে বনি ইসরায়েলের ঘরগুলোকে চিহ্নিত করে রাখার আদেশ দিয়েছিলেন কারণ আলাসু মহামতাওয়াল্লাহ তিনি যে কোনো মুহুর্তে বনি ইসরাহলকে মিশর ছেড়ে যাওয়ার আদেশ দেবেন কাজেই এর আগে তাদেরকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে যেন মুহূর্তের মধ্যে তারা সেই আদেশ পাওয়া মাত্র মিশর থেকে সবাই একত্রে বের হয়ে যেতে পারে আগে চিহ্নিত করে রেখেছিলেন তিনি সংবাদ জানিয়ে দিলেন আজকে রাতের মধ্যেই মিশর ছেড়ে তাদেরকে বের হয়ে যেতে হবে ফেরাউনের অগোচরেই এই কাজ করতে হবে কারণ ফেরাওয়ান কখনই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতেই চলে যাক প্রথম সাক্ষাৎ বলেছিলেন কখনোই মোতাবেক তারা সংখ্যায় কতজন ছিলেন এই ব্যাপারে আলসু মহামতাল কোরআন কোন বর্ণনা দেননি তবে মুভাসির তারা বলেছেন বনি ইসরায়েলের মধ্যে পুরুষ তাদের সংখ্যা ছিল ছয় লক্ষ সাথে ছিল তাদের স্ত্রী এবং সন্তান কাজেই তারা বেশ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 স্বাভাবিকভাবেই এত বড় একটা জনসমষ্টি যখন যাত্রা শুরু করে এই সংবাদকে গোপন রাখা যায় না ফিরাউনের কাছে এই সংবাদ পৌঁছে গেল ফিরাউন শহরে শহরের লোক পাঠিয়ে দিল ঘোষণা করে দিল এবং বলল নিশ্চয়ই এরা একটি ক্ষুদ্র দল এরা আমাদের ক্রোধের উদ্রেক করেছে বনী ইসরা আটক করার জন্য পাকড়াও করার জন্য ফেরাউন সে নিজেই বলছে বনি ইসরায়েল একটা ছোট দল ক্ষুদ্র দল এদের তেমন কোন শক্তিমত্তা নেই কিন্তু এরা আমাদের ক্রোধের কারণ হয়েছে এরা আমাদেরকে খেপিয়ে দিয়েছে এবং আমরা হচ্ছি এক সজাগ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 এদেরকে আমরা ঘুরিয়ে দেব নির্মূল করে দেব প্রস্তুর পাঠিয়ে দেব কিন্তু বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতি ক্ষমতাধর নেতাদেরকে এসে একত্রিত হয়ে চিন্তা করতে হয় কিভাবে ফিলিস্তিনের পাথর ছোঁরা বার্তাদেরকে দমন করবে তারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করে ফেরানো ঠিক তেমনি ভাই বলেছিল বনে ইসরা সংখ্যায় তেমন কিছু নয় ক্ষুদ্র একটা দল কিন্তু এই অল্প সংখ্যক তৈরি করে দেন যে এদেরকে মোকাবেলা করার জন্য এদেরকে থামানোর জন্য সেনাবাহিনী সম্পূর্ণ শক্তি সহকারে তাদেরকে অভিযানে নামতে হয় আল্লাহ কোরআনে বলেছেন এরপর আমি ফেরাউনের দলকে তাদের বাঘ বাগিচা এবং ঝর্ণাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম বহিষ্কার করে দিলাম তারা ধরে নিয়েছিল তারা ধাওয়া করছে আবার ফেরত আসবে কিন্তু আল্লাহ মহামতোল্লা বলছেন আমি তাদেরকে তাদেরই বাঘবাগিচা ঝর্ণাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম ফের তার সমস্ত সৈন্যবাহিনীকে সংঘটিত করেছিল ফের শুধুমাত্র অর্ধেক সৈন্য নয় এক তৃতীয়াংশ নয় একটা বিশেষ অংশ নয় সম্পূর্ণ বাহিনীকে একত্র করে ধাওয়া করতে শুরু করলো আল্লাহ সহল্লাহ বলেছেন আমি তাদেরকে বহিষ্কার করে তাদের বাগবাগিচা এবং ঝর্না গুলো থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউনের দলকে পিছু ধাওয়া করা হচ্ছে সম্পূর্ণ সৈন্যবাহিনী ফেরাউন নিজেও সেখানে আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধনভান্ডার এবং মনোরম স্থানসমূহ থেকে হয়েছিল এবং বনি আমি করে দিলাম সেইগুলোর মালিক। হয়েছিলাম সেগুলোর সময় তারা তাদের পিছু ধাওয়া করল রাতের শেষ প্রহরে যখন সূর্য উদয় হবে এরকম একটা সময়ে ফেরাউন তাদের পিছু ধাওয়া করতে শুরু করল মোসা আলাাম বনী ইসরায়েল রাতের আধারেই বেরিয়ে পড়েছিলেন ফের এবং তার শূন্য সামন্ত তারা ভোরের মধ্যেই প্রস্তুত হয়ে ধাওয়া করতে শুরু করল তুলনামূলকভাবে শক্তিশালী অস্ত্রসজ্জা এবং বিভিন্ন যানবাহনের কারণে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে এই সমস্ত বাহনগুলো থাকার কারণে ফেরাউনের বাহিনী মোসা এবং বন ইসরায়েলের থেকে দ্রুতগতি সম্পন্ন ছিল মূসা এবং বনী ইসরায়েল কোন দিকে যাচ্ছিলেন পূর্ব দিকে মাদিয়ানের দিকে সেদিকে ফেরাউনের বাহিনী তাদেরকে ধাওয়া করছিল পথ চলতে চলতে মোসাই আল্লাহিসাল্লাম এবং বন ইসরায়েল এক সময় থেমে যেতে বাধ্য হলেন কারণ তাদের সামনে সমুদ্র লোহিত সাগর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 সেই জাতি মুসার সঙ্গীরা যখন উভয় দল পরস্পরকে দেখলো তারা বলল আমরা সাগর আমাদের সামনে ফেরাও আমাদের পেছনে ধ্বংস হয়ে গেলাম এবং বর্ণনা করা হয়েছে যে স্থানটিতে পর্বত কাজে ডানে বামে সামনে কোন দিকেই যাওয়ার কোন রাস্তা তাদের সামনে নেই এবং পেছন দিক থেকে ধাওয়া করছে ফেরাও মুসা সালাম তিনি ছিলেন কাফেলার একেবারে শেষের দিকে মুসা হারুন এবং ইউসা এমনি নাম তারা সমুদ্রের দিকে সামনে চলে আসলেন সেখানে এসে দাঁড়িয়ে যেতে বাধ্য হলেন বনে ইসরা সম্পূর্ণ জাতি এই ব্যক্তিদের দিকে তাকিয়ে ফেরাউনের বাহিনী তাদেরকে প্রায় ধরে ফেলছে বনে ইসরা অস্থির হয়ে মুসা আলাহিসাল্লামকে বলতে শুরু করল আপনি কি করছেন চিন্তা করা যায় মুসা আলাহামের উপরে এই মুহূর্তে মানসিক চাপ কত বেশি ছিল কত কঠিন একটা পরিস্থিতি তিন দিক থেকে তারা ঘেরা হয়ে গেছেন ফেরাউন তাদেরকে প্রায় ধরে ফেলছে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 বিশ্বাস করলেন আল গাইব আল্লাহ যা তিনি দেখেনি যা তিনি সামনে সাগর পেছনে পর্বত কোথায় যাবেন কি করবেন মোসাই বললেন কাল্লা কখনোই নয় আমার সাথে রয়েছে আমার রব তিনি আমাকে পদ বলে দেবেন আল্লাহ সুহাম তাল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমি সেই ওয়াদায় বিশ্বাস করি পরীক্ষা হয়ে গেল ফেরাউন বাহিনী নিয়ে সদল বলে ক্রমে নিকটবর্তী হচ্ছে বনী ইসরা সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে উপরে তারা চাপ প্রয়োগ করতে বলছিলেন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পরিস্থিতি যখন প্রচন্ড কষ্টকর হয়ে পড়ে মানুষ যখন পরাজয়ের সামনে দাঁড়িয়ে যায় সেই কঠিন সংকটময় মুহূর্তেই যারা আল্লাহর উপরে ভরসা করে তা অক্কুল করে তাদের জন্য আসে আল্লাহর সাহায্য তাদের জন্য আসে আল্লাহর বিজয় বনী ইসরা সাথে এমনটাই হয়েছিল তবে সেই কঠিন পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছিল এটা ছিল ইমানের পরীক্ষা মুমিনদের জন্য পরীক্ষা হারুন এবং তারা এই পরীক্ষায় পাশ করেছেন যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল তখন আলাহাম্ম তার সেই নির্দেশকে নাদিল করলেন যে তার জন্য তারা সবাই অপেক্ষা ছিল আল্লাহ বললেন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 আল্লাহ যখন রাস্তা করে দিলেন মোসা আলাহাম এবং বনী ইসরাহল সেই পথ দিয়ে পার হয়ে গেল মোসা আলাহাম তিনি তাদেরকে নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে চলে যাওয়ার সুযোগ দিলেন বনী ইসরাহল সবাই সমুদ্র পার হওয়ার পর সর্বশেষ ব্যক্তি হিসেবে মোসা আলাহ্লাম সেই পথ অতিক্রম করলেন সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মোসা আলাহ্লাম হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন মুসআালাম ভাবছিলেন যে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি হয়েছে সেই লাঠি দিয়ে যদি পুনরায় তিনি আঘাত করেন আবার হয়তো সেটা একত্রিত হয়ে পথ বন্ধ হয়ে যাবে কিন্তু সামান্য একটা লাঠি দিয়ে যদি আপনি পানিতে আঘাত করেন তাহলে পানির ছাপড়া ছাড়া আর কি হতে পারে কারণ সেই লাঠি কখনোই সমুদ্রকে দ্বিখণ্ডিত করেনি সেই লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ সুবাহতাল্লাচ্ছা আল্লাহাল শক্তি কিন্তু কেন মুসাল্লাহাম সেই লাঠি ব্যবহার করেছেন কিংবা আল্লা মাহাতাল্লাহ কেন আদেশ করেছিলেন তোমার লাঠি দিয়ে তুমি সেই সমুদ্রকে আঘাত করো এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আলসু মাহাতাল্লাহ কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব আমাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করব এমনকি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য আমাদেরকে সেটাই করতে হবে আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না আল্লাহ সুবাহা চেয়েছিলেন এবং দেখিয়ে দিলেন মুসা আল্লাহাম যেন তার দায়িত্বের সর্বোচ্চ সামর্থ্য ব্যক্তিদেরকে তার আউলিয়া বিজয় দেবেন কিন্তু সেই জন্য শর্ত হচ্ছে আমাদের দায়িত্ব পূরণ করা বদরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ মুমিনদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন যেখানে যার স্থান তাকে সেই স্থানে নিযুক্ত করে দিলেন একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব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 কিছু সময়ের জন্য দিয়েছিলেন। পর্বতের মতো দাঁড়িয়েছিল যখন আলোচনার তার এক সৃষ্টি এই জড় পদার্থ পানি দিয়ে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিলেন এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে জীব কিংবা জ্বর যেকোনো কিছু কালাসভাতালা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন বর্ণিত হয়েছে। যে জাতিকে ফেরাউন এবং তার লোক লস্কর দাসের মতো অত্যাচার করে আসছিল গোলামের মতো সম্পূর্ণ জাতির চোখের সামনে তাদের ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন যেন তারা স্বশরীরে স্বচক্ষে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কী সমস্ত বনিস জাতির সামনে ফেরাউনের সেই শরীর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 ইসলাম গ্রহণ করতে যাচ্ছে ফেরাউনের মতো কাফের কিন্তু বিত্ত বৈভবের সময়ে আল্লাহ সুতরাহকে স্মরণ করেনি যখন তার সুস্বাস্থ্য ছিল সক্ষমতা ছিল জীবন ছিল তখন সে আল্লাহ সুমতা সম্পর্কে উদাসীন ছিল গাফেল ছিল ভুলে কুফুরি করেছে যখন তার ক্ষমতা ছিল ক্ষমতাকে ব্যবহার করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে কাজেই যখন আজকে তার শক্তির প্রয়োজন আল্লাহ থেকে সাহায্যের প্রয়োজন যখন সে মৃত্যুর মুখোমুখি যখন সে অসহায় যখন সে মৃত্যুর ফেরস্তাদেরকে তার দিকে ধেয়ে আসতে দেখল তখন সে যতই বলছে যে সেই মান এনেছে আল্লাহ সুবাহতোলা কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুবাহ বলেছেন ইন্দ মিন্দ এখন এই কথা বলছো অথচ এর আগে তো তুমি নাফুরমানি করেছিলে অবাধ্যতা করেছিলে এবং এক একজন তুমি ছিল আজকের দিনে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করছি যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন একটা নমুনা হতে পারে আমার মহাশক্তি আমার নিদর্শনগুলোর প্রতি তারা লক্ষ্য করে না তারা উদাসীন কাকে কবুল করলেন না যে মুহূর্তে আত্মা রুহ দেহ থেকে বের হয়ে যাচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুর ফেরত থেকে চোখের সামনে দেখতে পান তখন আর পিছনে ফেরে যাওয়ার কোন সুযোগ থাকে না ইমানের দরজা বন্ধ হয়ে যায় ইব্রাহিম আলাহালাম তিনি ফেরাউনের সেই শেষ মুহূর্ত সম্পর্কে বলেছিলেন ফেরাউনের ডুবে মৃত্যু হওয়ার সময়ে আমি মাটি থেকে কাদামাটি তুলে ফেরাউনের ডুবে যাওয়ার সময় আমি তার মুখ কাদামাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলাম যেন আল্লাহ রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে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 ফেরাউনের মুমি ফেরাউনের সেই দেহ আজকে পৃথিবীর এক স্থান থেকে অন্য নিয়ে যাওয়া হচ্ছে তার দেহকে সংরক্ষণ করেছেন টিকিয়ে রেখেছেন পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে একজন গবেষক তিনি বলেছেন ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করে দেখা গেছে তাতে অতি উচ্চ মাত্রায় লবণের অস্তিত্ব রয়েছে সমুদ্রের যে পানি সেখানে অতি উচ্চ মাত্রায় লবণ থাকে এবং সেখানে ডুবেই সেই লবণাক্ত পানিতে ফেরাউনের মৃত্যু হয়েছে আল্লাহ আয়াতের শেষে যে কথাটি বলেছেন নিঃসন্দেহে বহু মানুষ আমার আয়াত সমূহের প্রতি উদাসীন বেখবর আল্লাহ তিনি আমাদেরকে বলেছেন যে ফেরাউনের দেহকে আল্লাহমাত সংরক্ষণ করেছেন এই কারণে নয় যে আমরা ফেরাউনের মিশরের সভ্যতা সেই পিরামিড এই সমস্ত বিষয়গুলোর গুনগান গাব কিংবা তার সভ্যতা নিজে এটা কোন এগুলোকে জাদুঘরে রেখে প্রদর্শন করানোর জন্য তার সংরক্ষণ করেননি। ফেরাউন ছিল একজন জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি এই বিষয়টাকে যেন আমরা ভুলে না যাই আল্লাহ তাল্লাহ সেই কারণে তার দেহকে সংরক্ষিত রেখেছেন পরবর্তী ব্যক্তিদের জন্য যেন সে নিজেও একটা নিদর্শন হতে পারে আয়াত হতে পারে আয়াত শেষ করেছেন এভাবে আর দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না তারা বে খবর উদাসীন